মৌলবাদী জঙ্গিবাদী শব্দগুলো যাও ভুলে যাও যাও যাও সাম্যবাদী আর প্রগতির মিথ্যে কিন্তু নতুন দ্বন্দ্ব শুরু হবে শুরু হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে যতই বলো আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী জঙ্গিবাদী আমরা তো নয় তারে টাও মোরা হলাম প্রতিবাদী প্রতিবাদী যতই বলো আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদীবাদী আমরা তো নয় তারেবাদ এই অপবাদ দূর করো দূর করতে হবে দূর কর দূর করতে হবে দূর করো দূর করতে হবে দূর করো দূর করতে হবে সংশোধন করো নির্য বানয় করো শুদ্ধ ও বিধান না হয়ে কিন্তু নতুন দ্বন্দ্ব শুরু হবে শুরু হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে মৌলবাদী খুন খারাবির জন্য দেশে প্রগতিশীল তুমরা দায়ী মৌলবাদী কইটা পেলে বা আবা ব্যবসায়ী ব্যবসায়ী খুন খারাবির জন্য দেশে প্রগতিশীল তুমরা দায় তোমরা মনগড়া সব যে কথা দূর কর দূর করতে হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে সাগরুন নির্দয় খুন কে করেছে বিশ্বজিৎ ফেলানির হত্যা কে করেছে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 বিচার হবে বিচার হবে হিলিয়াসীন কে গুম করেছে ষড়যন্ত্র দূর কে দূর করতে হবে দূর কর দূর করতে হবে দূর কর দূর করতে হবে দূর কর দূর করতে হবে সংশোধন করো নিজ অন্য করো শুদ্ধ অভিধান না হয়ে কিন্তু নতুন হবে শুরু হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে বিচার হবে সত্য মিথ্যে সব খুনিদের বিচার হবে সত্য মিথ্য হবে সব অপরাধ করে নামে তাই বেডে অপরাধের প্রতিবাদী প্রতিবাদী সব অপরাধ তোমরা করে মুদের বলো জঙ্গিবাদী জঙ্গিবাদী দমন নামে উৎসাহ দাও তাই বেড়ে যাই প্রতিবাদী প্রতিবাদী ভুলগুলো নাও শুধ্রে এখন না হয় বিপদ হবে সংশোধন করা সব মুক্তিযোদ্ধাদেরও বিচার হবে বিচার হবে সাপলা চত্বরের খুনিদের বিচার হবে বিচার হবে কোরান নিয়ে রং বিচার হবে বিচার হবে धर्म ने रंग तब बिना बुटारमैन विचार